মোদে ও নমো ভগবুয় ওম জ্ঞানিমিধ্রিয়ান শা চুর্মীলিতমে শ্রীগুবে নম নামপি শক্তিপুত্রমসূপ্রজুী মাথুরী গোষ্ঠবী রাধকুন্ড গিমো রাধিকা মাধবাশ প্রথিত শ্রীগুড় ধম্নে শ্রীগুষে ফরকম শ্রীগুন্ং শ্রীপসন্দিত সৈতুতনসহষ্ণ চৈতন্য শ্রীবরাধ পাণ ললি শিবশা Hari Krishna Hari Krishna Krishna Krishna Hari Hari Hari Rama Hari Rama Rama Rama Hari Hari তো উপাস্থিত গৌরী বেঙ্গালী ভক্ত দেয়া আনন্দ বরদান খেলিয়া আমি দু একটু শব্দ বলব বাংলায় মনে হয় আপনারা সকলে হিন্দিও বুঝেন কিন্তু সকলে মাতৃভাষা সকলের জন্য প্রিয় হয় বিশেষ করে এই ভাষা চৈতন্য মহাপ্রভু ভাষা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের মতন ভগবানীব নন চাইলেন ইনি আমেরিকায় প্রকট হতে পারতেন কিন্তু তাদের যেকোনো জায়গায় ইনি উপস্থিত হতে পারত এনি অবস্থায় ইন্দ্র ছোট্ট ভাই হয়ে তিনি স্বর্গলোকে প্রকট হন কিন্তু ভগবান তাদের বিশেষ ইচ্ছা না স্বর্গে জন্ম জন্ম নেওয়ার জন্য তাদের বিশেষ ইচ্ছা আছে আমাদের উদ্ধার করার জন্য সেই জন্য তিনি বিশেষ করে এই পৃথিবীর মধ্যে প্রকট হন কারণ এই পৃথিবীতে পরিবেশ কুশল আছে আধ্যাত্মিক প্রক স্বর্গলোকে তো অত ইন্দ্রীয় সুখ সব সময় অনুভব করে যে তাদের জন্য আধ্যাত্মিক প্রগতি করা খুব কঠিন হবে এবং নরকে জমের যন্ত্রণা অত বেশি হয় যে নরকাষিদের জন্য আধ্যাত্মিক প্রগতি করা প্রায় অসম্ভব হয় তো এই পৃথিবীতে বেশি আনন্দ হয় না এবং বেশি নরকের মতো দুঃখ হয় না মাধ্যমিক অবস্থা সেই জন্য এই পৃথিবী এই পৃথিবী অবস্থ অনুকূল আছে আধ্যাত্মিক প্রগবান বেশিরভাগ সময় এই পৃথিবীর মধ্যে উপস্থিত হয় অবস্থা নেন এবং বিশেষ করে ভারতে ইনি অবস্থা নেন কারণ ভারতে যারা আগের জন্মে ফালী ছিলেন তারা বিশেষ করে তারা ভারতে জন্মগ্রহণ করে কারণ সারা পৃথিবী মধ্যে ভারত হচ্ছে সবচেয়ে অনুকূল দেশ আধ্যাত্মিক প্রগতি করার জন্য মহাপ্রভু আহ পশ্চিমবাংলায় গৌর দেশের মধ্যে জন্মগ্রহণ করেন তাদের জন্ম হচ্ছেন অপ্রাকৃত আমাদের মতন তো চৈতন্য মহাপ্রভুর ভাষা হচ্ছে আপনাদের ভাষা তো অনেক কীর্তন আছে অনেক সাহিত্য আছে আপনাদের ভাষায় তো আপনার এবং বিশেষ করে যারা বেঙ্গালী তাদের বিশ্বাস আছে গৌর ছরণে চৈতন্য মহাপ্রভু চরণে আমি অনেক লোকদের সাথে কথা বলম। তো একজন কমিউনিস্ট আমাকে বল কমিউনিস্ট ছিলেন সেইভাবে তারা মনে করে কারণ চৈতন্য মহাপ্রভু কৃপা সকালের জন্য চৈতন্য মহাপ্রভু দেখেন না কে আছে বড় কে আছে ছোট চ মহাপ্রভু সবাইকে কৃপা প্রদান করেছেন তো আপনারা খুবই ভাগ্যবান আছেন যে আপনাদের জন্ম থেকে আপনাদের দৃঢ় বিশ্বাস আছে চৈতন্য মহাপ্রভুর ছড়ে তো আপনাদের জন্য আধ্যাত্মিক প্রগতি করা খুব সহজ হয় মহাপ্রভুর কৃপায় তো আমাদের আপনারা কীর্তন করুন এইভাবে আপনারা চৈতন্য মহাপ্রভুর কৃপা কৃপা লাভ করুন এইভাবে আপনার লাভ মানব জন্য তো খুবই সরল ভাবে খুব আনন্দময় ভাবে তো সফল হয়ে যাবে হরে কৃষ্ণ